আলহামদুলিল্লাহ আরহামাত আমরা সহিখারি এবং মুসলিম থেকে কিছু আহাদি শুনে আসছি আর রাকা এক সংক্রান্ত যা মানুষকে দুনিয়ার মোহ কমিয়ে আখেরাত মুখী করে আল্লাহ তালার ভয় দিলের মধ্যে সৃষ্টি করে দিলকে নরম করে দেয় এ বিষয়ের হাদিসগুলো ধারাবাহিকভাবে আমরা শুনে আসছি আজকে যে হাদিসটা আমরা পেশ করবো সেটা সুনান তিরমিজিতে এসেছে তিরমিজিতে আবদুল্লাহ রাজি আল্লাহ আনহু বলেছেন নাম আ রাসুল্লাহ সাল আলহি সাল্লাম আল্লাহরিনাফি জানাবে ফাকুলা রাসুলাল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 ওটা ওনার ঘরে ব্যবহার করতেন কিন্তু মাস যখন তিনি একটু আরাম করতেন তখন প্রশ্নই আসেনা তিনি খালি মাদুরের মধ্যে শুয়ে যেতেন তো রাসুল উল্লা সাল যাকে আল্লাহ তালা এত সম্মানিত করেছেন এত শান তিনি এত কষ্ট করবেন একজন সাধারণ মানুষের মতো এভাবে শুয়ে আছেন স্বাভাবিকের আমার কাছে খারাপ লাগলো ওনারা অনুমতি চাইলেন ইয়া রাসুল আপনার পারমিশন থাকলে আমরা এরকম একটা বানিয়ে আপনার জন্য নিয়ে আসবো আপনি বিষয় নেবেন একটু আরাম করে শোবেন তিনি উত্তর দিলেন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 অনেক সময় এখন তার এরকম হাঁটে না মানুষ ছোটো কালের আমরাও হেঁটেছি বাজারে গিয়েছি তিন মাইল দূরে দুপুরবেলা রোদের বেলা হাঁটতে গিয়ে টায়ার্ড হয়ে যেতাম কখনও কখনো গাছের নিচে কিছুক্ষণ রেস্ট নিতাম এবং ওই সময় যারা আরও লম্বা সফর করে লম্বা হাটে ওনারা অনেক সময় দুপুরবেলা একটু শুয়ে যান ঘাসের উপরে শুয়ে যান একটা ব্যাগ মাথায় করে যে ব্যাগটা নিয়ে বাজারে যাবে সেটা মাথা নিচে দিয়ে ঘুমিয়ে যান অনেক সময় দশ পনেরো বিশ আধা ঘন্টা হতে পারে ওই লোকটা যে লোকটা এরকম করে পথিক এবং একটি মানজিলে মাকসুদে তার টার্গেট আছে কোথায় একজ পৌঁছবেন সেই ব্যক্তি ওখানে একটু রেস্ট নিতে হবে দশ পনেরো জন্য যাওয়ার সময় কতগুলো কাঁথা নিয়ে যাবেন বালিশ নিয়ে যাবেন বিছানা নিয়ে যাবেন গদি নিয়ে যাবেন না এ ভ্যারি টেম্পোরারে মাত্র কয়েক একটু গা হেলিয়ে দিলে ঘাসের তার কাজ সে যাবে একটি শহরে অথবা বাজারে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 শহরে অনেক অসহায় মানুষ আছে তারা ঘুমা। তাদের মনে মনে কাছে ভেরি সেকেন্ডারি কিন্তু যখন তার হয়ে যাবে সে তখন বলবে আমার ফ্যান লাগবে ফ্যান হওয়ার পরে এখন চিন্তা করে ফ্যানে যে বাতাস দেয় যথেষ্ট ঠান্ডা না ওই যে এয়ার কন্ডিশন দেখা যায়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 অনেক ভালো জিন্দিগিতে রাখতে পারতেন আল্লাহ তারা অনেক অপশন দিয়েছেন বরং চ কোনোদিন খাওয়া সুযোগ হয়েছে কোনোদিন খালি পাটে থাকতে হয়েছে দর্শক মন্ডলী আমাদের এখন একটি বিরতি হবে বিরতির পরে পুনরায় আমাদের আলোচনা অব্যাহত থাকবে আমরা এই হাদিসের কনক্লুশন সেখানে করবো এবং আরো কিছু হাদিস নেব আবিল্লাহ তফিক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুমুল্লাহি দর্শক মণ্ডলী আমরা বিরতির পূর্বে আলোচনা করছিলাম একটি ছোট্ট হাদি রাসুল্লাহ সাল্লি সাল্লাম মাদুরের উপরে মাটিতে শুয়েছিলেন কোনো বিছানা ছিল না উঠার পরে গায়ের চাদরটা সরে গিয়েছিল সাহাবাইকার দেখতে পেলেন যে ওনার পিঠে বা পাশে মাদুরের দাগগুলো মাদুরের পাতার দাগগুলো খড়ির দাগগুলো একেবারে দেখা যাচ্ছে তার দুরবস্থা থেকে ওনারা বললেন যারা চলো আপনি পারমিশন দিলে আমরা একটা কিছু বিছানা জাতীয় সুন্দর করে নরম একটা বিছানা বানিয়ে নিয়ে আসতাম এরপর বিছিয়ে দিয়ে আপনি শুলে আপনার এই কষ্টটা হতো না তখন তিনি বললেন আমার দুনিয়ার এই আরাম আয়েসের কী দরকার আমি তো হচ্ছে একজন পথিকের মতো যে পথিক মুসাফের রাস্তায় চলতে গিয়ে তার মঞ্জিলে পৌঁছতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ে কিছুক্ষণ বিরতি নেয় রেস্ট নেয় একটা গাছের নিচে আর যখন আর ক্লান্তি দূর হয়ে যায় তখন সে উঠে আবার চলে যায় ওই গাছের নিচে কেউ সংসার পাতা ওই গাছের নিচে কেউ কোন আরাম আয়ুষের বিছানা সাথে নিয়ে যাওয়ার চিন্তা করে তা করে না গাছে নিচে 10 মিনিট পনেরো মিনিট ব্রেক নিতে হবে একটা বালিশ নিয়ে যায় এরকম চিন্তা একটা পাগলেও করবে না তাই আমিও এখানে কয়েকদিন থাকব। আমার আসল আরাম তো অপেক্ষা করছে জান্নাতে সেখানকার জন্য আমাকে অনেক কাজ করতে হবে আমাকে অনেক পরিশ্রম করতে হবে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 আজকে যদি নবী করিম সাল্লাহ আলি ইসলামের যে কথাগুলো আমরা হাদিসে পাই যে তিনি কোনো সময় খেয়েছেন কোন সময় না খেয়ে থেকেছেন যে কেউ কেউ মনে করেন যে এটা এই জিন্দিগি তিনি বেছে নিলেন কেন আল্লাহ তালা অপশন দিয়েছেন কমপক্ষে প্রত্যেক দিন দুবেলা খেতে পারবেন এমন দরখাস্ত তো দিতে পারতেন আল্লা তালার কাছে তো তিনি কোনো দিন না খেয়ে থাকলেন কেন এমন না খেয়ে থেকেছেন সকালবেলা নাস্তা পাওয়া যাচ্ছে না বিবেদকে জিজ্ঞাসা করলেন নাস্তার কি ব্যবস্থা আছে আজকে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 যদি নাস্তা থাকতো হয়তো তিনি রোজা রাখতেন না খেয়ে নিতেন তো এখন রোজা রাখার সুযোগও হয়ে গেল তো এতে করে আজকে যারা একটু গরিব আছে আজকে যারা অর্থনৈতিক টানাটানি ভিতরে আছে যদি রাসুল্লাহ সাল্লার রসম প্রত্যেকদিন ঠিক মতো খেতে পারতেন তাহলে এই গরিবগুলো বলতো যে দেখেন আমরা তো এইভাবে না খেয়ে কেমনি দিনদারি পালন করি আল্লাহ তালা কি এক মুসিবতে আমাদেরকে রাখলেন আল্লাহ তালার প্রতি ইমান রাখাও তো মুশকিল হয়ে যাচ্ছে তারা এরকম কথাবার্তা বলতে পারতো যে এই পরীক্ষার মধ্যে কেউ পাশ করতে পারে না আমরা এত কষ্টে আছি এত কষ্টে আছি কাজেই যেই ব্যক্তি খাবার দাবার অভাব অনটনে যতই কষ্টে থাকুক রসুল্লাহ সাল্লি কে আল্লাহ তালা চূড়ান্ত পর্যায়ের পরীক্ষায় উত্তীর্ণ করে তার জন্য তার রাস্তা বন্ধ করে দিয়ে করে দিয়েছে সে বলতে পারবে না যে আমরা না খেয়ে কি আল্লাহকে ডাকা যায় এই কথা আর বলতে পারবে না তা নাহলে কোনো গরিব মানুষ বলে ফেলতো যারা বড় লোক এত আরাম আয়সে আছে তারা আল্লাহর ইবাদত করার মতো তাদের সুযোগ আছে আমাদের কি সুযোগ আছে পেটের ভাতনে আল্লাহকে ডাকি কামনে এই কথা বলা সুযোগ থাকলো না তো আমরা ভুল লেসনের দিকে আসি আমরা চিন্তা করি রসুল্লাহ সাল্লনের কাছেও দুনিয়ার মজা ছিল আকর্ষণ লেগেছে খাওয়ার মজা লেগেছে কিন্তু তিনি আমাদের জন্য উসুআন হাসানা রোল মডেল এক্সাম্পল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 যারা না আছে তাদের প্রতি সমবেদন না জানানো এই স্বার্থপরতা আমাদেরকে কিল করে ফেলবে আমাদের ধ্বংসটিকে নিয়ে আসবে কি পরিমাণ বড়ো লোকের বাড়িতে ঘরের বাইরে যখন ক্ষুধার্ত ভিখারিরা আওয়াজ করে মা সারাদিন খাইনি একটু খাবার দেবেন একটু খাবার দেবেন আমি এরকম কানে শুনেছি আমি আমার দেশের একাধিক শহরে দুইটা শহরে অনেক দিন আমার থাকার সুযোগ হয়েছে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে বেড়িয়েছে প্রত্যেক দিন তারা সবাই পেট ভরে খেয়েছে এই লোকটা চিৎকার না তাদের কানে যায় না যারা খেতে খেতে তাদের উচ্ছিষ্ট ডাস্টবিনে ফেলে দিতে হয় সেখানে কুকুর এসে খায় কুকুরের পাশাপাশি অভুক্ত মানুষকে মাঝে মাঝে খাবার সেখান থেকে টেনে নিতে দেখা যায় এই ছবি আপনারা দেখেছেন বাস্তব বাস্তবায়গুলো এগুলো কোনো তৈরি করা ঘটনা নয় এই সম্পদের মহে যারা আছি এত স্বার্থপর হয়ে গেছি তাদের জন্য হাজে শিখি কোনো লেসন নেই তাদেরকে সতর্ক হওয়া লাগবে যে আমরা অন্তত আমাদের যে হালাল সম্পদ আল্লাহ তালা দিয়েছেন তার হক আদায় করি তাহলে দুনিয়ার মোহ কম আসে বোঝা গেল ওসমান রাজি আল্লাহ আহু আমরা জানি আল্লাহ তালা ওনাকে ধন সম্পদ দিয়েছেন কিন্তু তিনি অকাতরে দান করেছেন আল্লাহর রাস্তায় গরিব অসহায়কে আমরা ওই রকম ধনী হতে পারি না অনেকেই এক্সাম্পল দেন ওসমান রাদিল্লাহ তার ধনী ছিলেন ধন ইসলামের কাজে লেগেছে তিনি ইসলামকে অনেক দান খরাত করেছেন এই এক্সাম্পল দিয়ে ধনী হতে চান কিন্তু ওসমান রাজি আল্লাহ কি পরিমাণ দান খরাত করেছেন ওইটা গ্রহণ করেন না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 আখেরাতের জন্য কিছু সম্বল জোগাড় করো আমাদের বাগান করতে থাকে বাগান করতে থাকে প্যালেস করতে থাকে সাত সরঞ্জাম জোগাড় হতে থাকে আমাদের আমল দিয়ে তৈরি হয় যার আমল যত বেশি তার জান্ন তত বেশি সাধানো থাকবে সব আল্লাহ বলছি আলহামদুলিল্লাহ বলছি আল্লাহকে ডাকছে গাছ বাগান তৈরি হচ্ছে জানলাতে তা আসুন যারা ধনিক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়েছেন আল্লাহ তালা আপনাদেরকে সম্পদ দিয়েছেন মোহ কমিয়ে ফেলি আমরা একটু বেশি করি গরিব আত্মীয় স্বজনকে অসহায় মানুষকে দান খয়াত করি অভুক্ত লোকগুলোকে খাওয়াই অসহায় লোকগুলো দায়িত্ব পালন করি এতিনদের দায়িত্ব পালন করি মসজিদ মাদ্রাসা দিন কাজগুলোকে আল্লাহর দায়িত্ব পালন করার জন্য কিছু আমরা দান খয়াত করি দান খয়াত করি তাহলে নবী করিম ইসাল্ল্লা যা শিখালেন নিজ আমন করে কেমতের দিন আল্লাহ সুবাহ কবর থেকে প্রত্যেককে খাতনা বিহীন করে তুলবেন এখন জান্নাতে যখন যাওয়া হবে জান্নাতে যারা যাবে তারা কি খতনাবিহীন অবস্থায় যাবে আর দ্বিতীয় প্রশ্ন হলো যে জান্নাতে পুরুষদের ঢোকানোর আগে তাদের বয়স কত থাকবে মানে কত বছর বয়স করে তাদেরকে জান্নাতের মধ্যে দাখিল করানো হবে প্রশ্ন জান্নাতে মানুষ খতনাবিহীন অবস্থায় যাবে কিনা যেভাবে হাদিস এসেছে হাসন মায় উঠানো হবে আমার জানা মা খাবিহীন উঠানো হবে এই হাদিসটা আমরা পেয়েছি খতনা করা হবে এইরকম কোন হাদিস পাওয়া যায়নি আমার নজরে আসেন তাতে বোঝা গেল আর খতনা প্রয়োজন নেই আসলে খতনাটা দুনিয়াতে বিভিন্ন কারণে প্রয়োজন বিশেষ করে পবিত্রতা অর্জনের জন্য অত্যন্ত জরুরি এই এটা সুন্নত অনেক কিছুই দুনিয়াতে প্রয়োজন ছিল এখন আখরাতে সেগুলো প্রয়োজন নেই কারণ হচ্ছে দুনিয়াতে নাপাকি থেকে পাক হওয়ার জন্যে আমাদের টয়লেটে যেতে হয় তো জানলা থেকে টয়লেটে যাওয়া লাগবে লাগবে তাহলে টয়লেট না যাওয়া লাগলে তো অপবিত্রতা অপরিচ্ছন্ন হওয়ার আর কোনো ব্যাপার থাকলো না সেজন্যে আমরা দেখতে পাই যে এই প্রয়োজনটা মিটে গেল। জান্নাতে এই যে মানুষের টয়লেটের কোনো প্রয়োজন লাগবে না পায়খানা প্রস্রাব কিছুই লাগবে না মানুষের খাদ্যগুলো হজম হয়ে যাবে ঢেঁকুরের মাধ্যমে ঘামের মাধ্যমে আর দুনিয়াতে যদি এগুলো বের না করা হয় তাহলে মানুষের জন্য বেশ হয়ে যায় শরীরটাকে বিষাক্ত করে ফেলবে